সংক্ষেপে দুই একটা প্রশ্ন থাকলে আমরা আলোচনা করে ইনশালের সাথে আপনারা বসেন বাইরে যাচ্ছেন কেন অজু করলে তাড়াতাড়ি উজু করে চলে আসেন সবাই জন্য আজকে একটু নাস্তার ব্যবস্থা আছে আমাদের কোন বাই আনছেন এই নাস্তাটা আমাদের এই যে নাসিয়ানিবাসের অধিবাসী রফিকুল ইসলাম ভাই তিনি আজকে আমাদের জন্য এই মিষ্টির ব্যবস্থা করেছেন যে কোরআনের কারী কোরআনের আমলকারী বানিয়ে দিন তার পরিবার পরিজন সবাইকে আল্লাপাক কোরআন অনুসারী বানিয়ে দিন জি বলেন ভাই সংক্ষেপে সুরাল মায়দা চায় আল্লাপাক বলছেন ওয়াম সাহু বীর তোমাদের মাথা কে মাছাই করা এখানে আল্লাহ সুমান মাথা নির্দিষ্ট করেন নাই যে কতটুকু মাছাই করতে হবে তো সেখানে দেখা যায় যে কারিমে বলতেছি অংশকে নির্দিষ্ট একটা হাদিস আছে ওই হাদিসে মাথা মাসের ব্যাপারে আসছে নবী সালাম মাথার নাসিয়া সিয়া অর্থাৎ সামনের অংশকে মাসে মাছে করেছেন এই হাদিসের ভিত্তিতে ভাই আমরা কথাবার্তা না বলে আস্তে আস্তে দিতে থাকি তো মাসে করেছেন মানে মাথার এক কোনটা একতলাফি মাসাইল শুধু হানাফি মাঝহাবের পক্ষীদের মত হইলো চারিবাগের এক ভাগ তাও সব পক্ষীদের মত না কোন কোনো পক্ষীর মত আর অন্য মাঝহবের সকল পক্ষীদের মত হইলো যে পুরা মাথায় মাসে করা ফরস যেহেতু আল্লাহ তালা মাথার অংশ নির্দিষ্ট করেন নাই আল্লাহাম সাহু এইজন্য দুইটা মতের মধ্যে পরিপূর্ণ মাথা করা এই মতো হানাফিও কামও বলছেন যে যদিও ফরস চারিভাগের এক ভাগ কিন্তু পূর্ণ মাথা মাছে করাটাই উত্তম পুরা মাথা মাছে করাটাই মোস্তাহাব বলছেন কিন্তু পুরা মাথাটাই মাসে করতে হবে এটাই যুক্তিযুক্ত কথা বিমান যে জমার বাড়িতে ওখানেও চলাত আদায় করতে হয় তাতে জুমার ফজিলত কোন অংশে কম হবে কিনা এখানে বিষয় হলো জুমার চলাতের জন্য যেই অংশ নির্ধারিত থাকবে অর্থাৎ যে মসজিদ থাকবে সে মসজিদ যদি না দাঁড়ায় রাস্তার মধ্যে দাঁড়াইছে উপর থেকে নামতে দেরি হতে পারে নামাজ শেষ করে দৌড় মারা যাবে না নামাজ শেষে দৌড়াইতে হইলে তো রাস্তা দাঁড়াইলে সুবিধা এরকম কিছু মুসল্লি আছেন তারা ওই উপরে উঠতে চান না তারা চান যে এখানে দাঁড়াইলাম তারা আর ওই জাতীয় মুসল্লি মুসল্লিবাই যারা আসেন তারা সাপ্তাহিক মুসল্লি বেশিরভাগ ভাগ। তো সাপ্তাহিক মুসল্লি তো এক ওাক্ত সলাত আদায় করলে তিনি কোনো পজিলত পাবেন না আমরা ওইটা আলোচনা করছি না যে সলাদ হলো পাঁচ বার যিনি শুধু জুমার মুসল্লি তো তিনি তো ওই রকম মুসল্লি যে হাজিরা দিয়ে উনি মনে করেন হাজিরাটা দিলাম সিগনেচারটা করে ধর দিব অফিস ফাঁকে দিয়ে এই জাতীয় চিন্তা না। এই জন্য অধিকাংশ মানে যারা এরকম করে অনেক বা এরকম যে তাড়াতাড়ি যাওয়ার তো মূল কথা হলো মসজিদের জায়গা থাকলে তার নামাজ হবে না আর যদি জায়গা নাই মসজিদ সব হয়ে গেছে। তখন মসজিদের সাথে সংযুক্ত যে জায়গাগুলো আছে চতুর্দিকে মসজিদের সাথে সংযুক্ত সেটা অন্য ব্যক্তির জায়গা হইলে ওই ব্যক্তি যদি পারমিশন দেয় তাহলে সেখানে আদায় করলেও হবে। ওই ভিত্তিতে রাস্তা যদি আদায় করে তাহলে অসুবিধা নেই কারণ জায়গা নাই আর কি করবে তখন তখন তার চলাতে হবে জি অধ্যায় আছে বাবু ফাদ মাদিনা মদিনার ফিরত সংক্রান্ত হাদিস সমূহ তো নাসাইতে যে হাদিস তো ভাই জানতে চাইছেন যে এই হাদিস তো সহি এবং ওলামাইকরাতে তারপরেও দেখা যায় যে তারা আবার সেটাকে আমিনেই বলেন তো মসজিদে নবীর ওই মদিনার আলেমদের আমল যদি বাংলাদেশে কেউ করে তাহলে তার হবে না কেন এটা জানতে চাইছেন তো এটার বিষয় হলো শুধু নাসাইয়ের ব্যাপারে না বোখারিও তো আমাদের দেশে এক নম্বর হাদিসের কিতাব আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব মাদ্রাসায় তো বোখারি পড়ানো হয় এবং বোখারের ওস্তাদাই দেখা যায় যে অসংখ্য হাদিসের বিরুদ্ধে কথা বলেন মানে বোখারির যিনি ওস্তাদ বোখারি যিনি পড়ান তিনি বলতেছেন যে না এটা আমাদের মাঝহা নাই তাহলে বোঝা গেল বোখারের হাদিস গুলো চারিভাগে বিভক্ত কিছু হানাবি মাঝহাবের জন্য কিছু সাপী মাঝহাবের জন্য কিছু মালেকি মাঝহাবের জন্য সব নিয়ে গেছে তো এটা আমরা বলে লাভ নাই এটা আল্লাহ সবাইকে বুঝার তো অফিক দিক আর দ্বিতীয় বিষয়টা হলো যেটা বলছেন ও জি জি বুঝছি যে দেখা যাচ্ছে আমাদের মুসল্লি যারা ধরেন মসজিদের মুসল্লি তারপরে আরো বাইরে এখানে অধিকাংশ মুসল্লি কিন্তু শার্ট পরে আসেন তারপরে আমাদের মাদ্রাসাগুলাতে যারা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেন তারা কিন্তু শার্ট প্যান্ট টাইপরেই আসেন তো তারা টাকা পয়সা দেওয়ার কারণে সাহায্য সহযোগিতা করার কারণে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা তারা সুৎখর হইলেও কিছু না। বিশাল বিশাল মহামহা সুৎখোর যত হারামখোর যা আছে সব মাপ কারণ উনি তো টাকা দিছেন এখন তো এই জন্য মানে ভাই বলছেন যে এইরকম তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই আজ আমরা বলি না কোনো ম্যাম আমার পিছনে শার্ট প্যান্টা লোকেরা নামাজ পড়বেন না এই কথা আমরা বলছি কোনোদিন যারা শার্ট প্যান্ট বেআসবেন এটা ইহুদিদের পোশাক এটা মসজিদ থেকে বের হয়ে যান যারা সুদ খান তারা হয়ে যান যারা বের হয়ে যান এই কাজ করেন আমরা বলি না অথচ দেখা যায় দুই একটা সাধারণ বিষয় নিয়ে আমরা অনেক মুসলমানকে বলে ফেলি যে মসজিদে আসিয়ান না মসজিদ থেকে বের হয়ে যান এগুলো অত্যন্ত দুঃখের বিষয় এগুলা কোরআন সুন্নার ভিত্তিতে তো এগুলা সহি নয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন